আসসালামু عليكم ورحمة الله ওয়া الحمد আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আল আক্ববাতুল اللي على লা আদওয়ানা ইল্লা আলা যালিমিন ওয়া বা'দ সম্মানিত দর্শকবৃন্দ দূর দূর কাছে যে এখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তুহাবী রাহমাতুল্লাহি আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামা আছ-সুন্নাহ জামা দাখিদের বনানা এই ছোট মতনটি লায়াত ও লায় দেন আবাদ অর্থাৎ জাহ্নাত এবং জাহার্নাম সৃষ্ট সৃষ্ট হয়ে আছে কখনও সেটা শেষ নিঃশেষ হয়ে যাবে না ধ্বংস হয়ে যাবে না সেখানে আমরা আলোচনায় গত কয়েকটি ফল আলোচনা করেছিলাম জাহার নামে যারা যাবে তাদের একটি গোষ্ঠী হবে চিরস্থায়ী হয়ে নামে যাবে এবং বলেছিলাম যে চিরস্থায়ী যারা জাহান নামে যাবে তারা হচ্ছে যারা কাফের এবং যারা ইমান আনিনী যারা অথবা যারা মুশ্রিক শিরিক করেছে অথবা যারা নিফাকি করেছে তারা এর সাথে আমরা বলেছিলাম যারা তাদের মধ্যে নেতৃত্ব দিবে জাহার নামে যাওয়ার নেতৃত্ব দিবে এমন লোকগুলো যারা দুনিয়ার বুকে মানুষকে পথভ্রষ্ট করেছে শরীর বৃদ্ধি চলা উদ্বুদ্ধ করেছে নিজেরা শরীর পরিবর্তন করে দিয়েছে জাহার নামে তারা চিরস্থায়ীভাবে থাকবে সেটা আমরা আলোচনা করেছি গত কয়েকটি পর্বে গত পর্বে আমরা আলোচনা শুরু করেছিলাম যে তাদের মধ্যে মানুষ এবং জিনদের মধ্যে একটি জাতি আছে যারা অন্যায়ের কারণে জাহার নামে যাবে কিন্তু তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে একথা বলা হয়নি এর মধ্যে আমরা প্রথমে বলেছি যারা যাহার নামে যাবে অথচ যাহার নামে চিরস্থায়ীভাবে থাকবে এ কথাটি বলা হয়নি তাদের মধ্যে প্রথম হচ্ছে এমন কিছু মুসলিমদের কিছু ফেরকা বা দল ছোট উপদল যেগুলি ভিন্ন হয়ে গেছে কিন্তু ইমান ছিল তার হিত ঠিক ছিল শিরিক করেনি কুফুর করে নিফাক করেনি কিন্তু ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে তাদের ব্যাপারটি আমরা গত গতভাবে আলোচনা করেছি যে তারা চিরস্থায়ীভাবে থাকবে না জাহার নামে বরং কিছুদিন তারা জাহার নামে থাকবে অথবা আল্লাহ তালা তাদেরকে ধর্মকৃত মাধ্যমে তাদেরকে হয়তো জাহার নাম থেকে তাদেরকে মুক্ত করে দিবেন বিভিন্ন শাস্ত্রী তাদেরকে সেখান থেকে মুক্ত করে তাদেরকে আবার জান্নাতে দিবেন দ্বিতীয় তাদের মধ্যে দ্বিতীয় যে ফের কাঠির কথা আমরা আলোচনা করেছি গত পর্বে সেটা হচ্ছে তারাও চিরস্থায়ীভাবে জাহার নামে যাবে না অর্থাৎ কিছু দিনের জন্য জাহার নামে যাবে তারা হচ্ছে সমস্ত লোকগুলো যারা ইচ্ছা করলে হিজরত করতে পারত কাফের দেশে অবস্থান করেছে কুফুরের মধ্যে অবস্থান করেছে কিন্তু ইমান তাদের ছিল অন্তরে ইমান ছিল কিন্তু তারা ইচ্ছা করে হিজত করতে পারতো হিজর করেনি হিজরত করে সাহায্য সহযোগিতা নেয়নি হিজত করে সাহায্য চেষ্টা করেনি ইসলামের রক্ষা ইসলামের ইসলামের কর্মকাণ্ড পরিচালনায় কোন রকমের অংশগণ তারা ব্রতি ছিল না তারাও যাহা নামে যাবে যদি না আল্লাহ তালা তাদেরকে রহমত করেন তৃতীয় এমন গোষ্ঠী যাদেরকে আল্লাহ তালা যাহার নামে যাবে বলে ঘোষণা করেছেন তারা হচ্ছে যারা বিচার বিচার কার্যে তারা আইন আইনে তাদের কর্মকাণ্ডে শরীয়ত বিরোধী নীতিমালা অনুসরণ করেছে ইমান ছিল কিন্তু অন্যায় করেছে জুলুম করেছে আল্লাহ তালা ইনসাফের সাথে পরিচালনা করার নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন বিল ক্রিস্ত ইনসাফের সাথে সবকিছু পরিচালনা করা হয় আল্লাহ তালা বলেছেন ইনলাই মুর বি আদ দেওয়াল এহসান আল্লাহ তিনি আদল ইনসাফ করা এহসান এবং অতিরিক্ত দয়া করার প্রতিতি নির্দেশনা দিয়েছেন এবং সবাইকে আমানত তা আমানত যথাযথ পালন করার নির্দেশনা দিয়েছেন এবং আল্লাহ তালা বলেছেন আমানি আল্লাহ তালা তোমাদের নির্দেশ দিচ্ছেন তোমরা যেন আমানত যথাযথ আদায় করো তাদের পরিবারের কাছে এবং তোমরা যখন বিচার ফয়সলা করবে তখন মানুষের মধ্যে বিচার ফয়সলা করলে অবশ্যই ইনসাফের সাথে বিচার কর এই জন্য যারা বিচার ফয়সলা ইনসাফের সাথে করবে না এবং যারা সুন্দর করে শরীয়ত মোতাবেক চলবে না এর বিরুদ্ধে বিচার করবে জুলুম করবে তাদেরকে জাহান্নামে ভারে হাদিসের হসালাম বলেছেন আল কুদা তু সালা আল কুদা তুসালা অর্থাৎ যারা বিচার করবে তারা তিন শ্রেণী হয়ে থাকে সাধারণত ওয়া হদিন ফিলজান্না এক শ্রেণী জান্নাতে যাবে ওয়া ইস্নায় ফিন্নার আর দুই শ্রেণী জাহান্নামে যাবে আমল্লাদি ফিলজান্না যারা জান্নাতে যাবে ফারা জুলুনা আরফ আল হাক্কা ও কদা বিহি তাদের হচ্ছে এমন লোক যে লোক হক চিনেছে এবং এ অনুসারে বিচার করেছে ওরা যাবে তার মধ্যে যারা হক চিনেছে কিন্তু বিচার কার্যে জুলম করেছে ফাহাফিনার সে জাহান নামে যাবে ওরা জুলুন কাদা লিনা জাহালিন ফাহাফিন্নার আর ওই এমন কিছু এমন শ্রেণীর কিছু লোক হবে যারা না জেনে বিচার কার্য পরিচালনা করেছে সেও জাহার নামে যাবে अखर जवाब दाउद इमाउदाउद हादीटी वर्णना कर मानुषर मध्य जारा जुलूम कर विचार कार्ये हुकुमे फयलाते जहां नामे जाम घोषणा करुम नए शु शुना जिन्हे काज कर जहां नामे जाम अनुरूप भाव चतुर्थ एक श्रेणी लोक आते जरा जहाानामे जा रसुल्लामेर ऊपर मिथ्याचार कर कारण हदीज रसुल्लाम ला तकदीब आलिया ভাই ইন্মান কাদা বা আলী এলুজুন এলোজার তোমরা আমার উপর মিথ্যাচার করো কারণ যে কেউ আমার উপর মিথ্যাচার করবে সে জাহার নামে যাবে অনুরূপে হাদিসে রসুল্লাহ আসলাম আরো বলেছেন মান তাকাল আলী এমা আলাম আকুল ফালি এতাবু আমা কাহাদার যে কেউ আমার উপর এমন কথা বলাবে জোর করে যা আমি বলিনি সেই জন্য জাহার নামে তার ঘর নির্ধারণ করে না জায়গা নির্ধারণ করে যেখান থেকে বসবাস করবে অনুরূপ রসুল্লাহলাম বলেছেন তিনি বলেছেন রসুল্লাহম বলেন তোমাদের মধ্যে একে অফরের পর যে মিথ্যাচার করা তারও তার চেয়েও বেশি ঝন্য হচ্ছে আমার ভোর মিথ্যাচার করা ইচ্ছা করে মিথ্যাচার করবে সেই জন্য কাজে জাহান নামে মানুষ তা হচ্ছে রসুল্লাহমাচার বিশেষ করে যারা রসুল্লাহাম বলেছেন বলে বানোয়াট হাদিস যারা প্রসার করে অনুরূপ জেনে শুনে যারা মিথ্যা হাদিসের দিকে রওনা হয় জেনে শুনে যারা দুর্বল অত্যন্ত দুর্বল হাদিস আমল করতে চেষ্টা করে प्रचार प्रसार कर जहां नामे तरफ घर निर्धारण बर्णना मानूषरण कर नाम पंचम ओ समस्त सम्प्रदाय जहां नामे जास्थायी भाव नए ईमान थारण बैरिए किबिर अहंकारी अहंकारी जहां नामे जा रसुलसलम हादीसी रसुल्लाम बन আল ইজারি অহংকার করা হচ্ছে আমার চাদর আর মহত্ব বা বড়ত্ব হচ্ছে আমার ভূষণার যে কেউ যে কেউ এই দুটির যেকোনো একটি নিয়ে টানাটানি করবে আমি তাকে জাহার নামে প্রবেশ করাব অন্য বর্ণায় আসছে আদাক্তু জাহার নামের শাস্তি বক্ষণ করাবো অনুরূপবাব আবদুল্লাহ বীর মাসুদ বর্ণিত তিনি বলেন রসুল্লাহাম বলেছেন সে জানাতে প্রবেশ করবে না ফক আল রাজুলন তখন এক লোক বলো রাসুল্লা ইন রাজুলা ইউ কুবাবু হাসানেন একজন মানুষ পছন্দ করে তার কাপড়টি সুন্দর হবে না আলু হাসানেন তার চুল তার জুতা সুন্দর হবে ক আলাইনআল্লাহিব জামিউল ইহেবুলজাম আল্লাহ তালা সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন অহংকার তো হচ্ছে বাতর হক অগম তুরাস অহংকার তো হচ্ছে হককে ঠেলে দেয়া গ্রহণ না করা হকের বিরোধিতা করা ইচ্ছা করে অগম তুরাস ও মানুষকে মানুষকে মানুষের প্রতি খারাপ ধারণা পোষণ করা মানুষের তুচ্ছ তাচ্ছিল্য করা এটা হচ্ছে অহংকার এবং মুসলিম হাদৃষ্টি বর্ণনা করেছেন তাহলে বোঝা গেল পঞ্চম যে কারণে মানুষ যাহার নামে যাবাবে তা হচ্ছে কেবির বা অহংকার অহংকারে বিভিন্ন পর্যায়ে আছে বিভিন্ন অবস্থা আছে সেটা আমরা জানি এই জন্য আল্লাহ তালা আমাদের অন্তরকে অহংকার থেকে মুক্ত করুন অহংকার ষষ্ঠ যে কারণে জাহান্ন মানুষ যাবে সেটা কোরআনে করিম আল্লাহ তালা ঘোষণা করেছেন সেটা হচ্ছে অকারণে কাউকে হত্যা করা হয় কোরআনে করিম আল্লাহ তালা বলেছেন ওমাই যে কেউ কোনো মোমিনকে হত্যা করবে ইচ্ছা করে তার পরিণাম হচ্ছে তার শাস্তি হবে জাহার্নাম সেখানে সে স্থায়ী হবে ও আগাদি বা আল্লাহ আলী আল্লাহ তার উপরে তারপরে ক্রদান্বিত হবেন ও আল্লাহ তাকে তার আল্লাহ তার লত করেছে অভিশপ্ত করবেন ও আদাল আজিমা তার জন্য বড় শাস্তি নির্ধারণ করে রেখেছেন সুতরাং তিনটি কারণ ব্যতীত কাউকে হত্যা করা যায় না একটি হচ্ছে যে কাউকে সরি মোতাবেক কেউ কাউকে হত্যা করেছে অর্থাৎ कैसाज हिसाब सेरियत का हत्या करे विधान आल्ला राष्ट्रीय भाव में का हत्यार विधान दिता भिन्न सेत्या अनुरूप भावे जरा विवाहित बे विचारी तरह हत्यार विधान शरियत प्रवर्ित आईन जरा चालू हमले हत्या अनुरूप भावे जरा दिन त्याग मोरत हो ग मुस्लिम जमाथ के आलदा हो ग देखा जिससे आलदा हो गए ए रखम क्या कारो कार्य देखा गले রাষ্ট্রের পক্ষ থেকে সে বিধান পরিচালিত হলে পরিচালিত হলে সেটাতেও তার মৃত্যুদণ্ড চলবে এর বাইরে আর কারও ভরে জন্য চলে না শরীয়তে এর বাইরে দুইজনকে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে একটি হচ্ছে যারা বাঘি করবে বাঘি অর্থ হচ্ছে যারা বিদ্রোহী বিদ্রোহিত বিদ্রোহ অবলম্বন করবে অনুরূপভাবে যারা যদি আগে কোনো রাষ্ট্রপ্রধান থাকে আগে কোনো ক্ষমতাশীল থাকে সেখানে ফেতনা করার জন্য আরেকজন আসলে তাকেও হত্যা করার অনুমতিশী দিস তবে সাধারণ মানুষকে না সেগুলো সবই হচ্ছে রাষ্ট্রীয় বিচারের আইন বিচারের আইনের ক্ষেত্রে যেগুলি বিচার হবে সেগুলি ব্যতীত কেউ যদি কোনো অর্থাৎ রাষ্ট্রীয় বিচার ছাড়া ব্যক্তিগতভাবে আইন হাতে তুলে নিয়ে কেউ যদি কোনো কাউকে হত্যা করে তাহলে সে জাহান নামে যাবে বলে কোরআনে করিম আল্লাহ তাল্লাহ ঘোষণা করেছেন অন্যপ্রবে রসুল্লাহ সাল্লাম বলেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন লামিন ফিফোস হাতিমিন দিন হি মা আলম ইউসুফ দামান হারামান সবসময় একজন ইমানদার তার দিনের মধ্যে থাকতে পারে যে দিনের সহযোগিতার হবে দিন থেকে বের হবে না এমন অবস্থা থাকবে মা আলম যতক্ষণ না সে হারামিত না করবে প্রবাহিত করলে তার অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ ইবনোম বর্ণিত তিনি বলেন ইনামিন্তাতিল উমরিল্লা তিলাম সবচেয়ে কঠিন বিপদের জিনিস হচ্ছে তিনি বলেন ইবদুল্লা ইবনু যে সবচেয়ে বড় কঠিন বিভদ হচ্ছে যার থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাওয়া যায় না তা হচ্ছে কেউ যদি কোন নিজে কোনো হারাম রক্ত প্রবাহিত করে হালাল পদ্ধতি ব্যীত হারাম রক্ত প্রবাহিত করছে এর চেয়ে বড় বিভদে জিনিস আর হইতে পারে না রসুল্লাহম এই ব্যাপারে সাবধান করেছেন আবু বাকর আনহিত বর্ণিত তিনি বলেন রসুল্লাহম বলেছেন ইদা তেহাল মুসলিমানিমা ফালকুল মকতুল ফিন্নার যখন দুই মুসলিম তাদের তরবারি নিয়ে একে অপরের মুখোমুখি হয় তখন হত্যাকারী এবং হত্যাকৃত উভয় জাহান নামে যাবে কুলতু সাহাবি বললেন বুঝলাম যে সে যেন জাহান নামে যাবে আর হত্যাকৃত কেন জাহান নামে যাবে তখন রসল্লা সাল্লাসম বললেন ইন্নাহু কানা কান আলা আল্লাহ হবিহি কারণ সে তার সাথীকে হত্যা করতে সে চাইত যে তার সাথী যেন হত্যা করা যায় এই জন্য শরীয়তের দৃষ্টিতে যে ব্যক্তি প্রথম হত্যার জিনিসটা দেখিয়ে পথ দেখিয়েছে দুনিয়ার বুকে যত জায়গায় হত্যা হবে তার একটা অংশ এর গায়ে যোগ হবে হক ঘটনাটা জানিয়ে দিন যখন তারা দুজনেই আল্লাহ কোরবানি দিল একজন কোরবানি গ্রহণযোগ্য হল আরেকজন কোরবানি গ্রহণযোগ্য হলো না যখন যার কোরবানি গ্রহণযোগ্য হলো না সে বলল যে যার কোরবানি গ্রহণযোগ্য হচ্ছে তাকে বলল আমি তোমাকে হত্যা করবো তখন যার কোরবানি গ্রহণযোগ্য হয়েছে সে বললো যে আল্লাহ শুধু মোত থাকলেন তিনি কবুল করেন তুমি যদি আমার দিকে হাত বাড়াও হত্যা করতে আমি তোমার দিকে হাত বাড়াবো না এটা হচ্ছে মূল অর্থাৎ যে ব্যক্তি চায় যে নিজে নিরাপদ থাকবে যাহার নামে যাবে না যাহার নামে যেতে যে চায় না তার উচিত হবে মাকতুল হোক অর্থাৎ হত্যাকৃত হোক কিন্তু হত্যার জন্য কাউকে ইমানদারের দিকে হাত বাড়ানো কোনোভাবেই জায়গা হবে না এটাই হচ্ছে শরীয়তের বিধান এই কেউ যদি কোনো হত্যা করে शे जमन में करार। तो शे हो में के से जमान जहान नामे जा हत्या कर सीधान नीले से जान नामे हादीक बुझा गया सप्तम जो कारण जहां नामे मानूष जाए तुपारिशवा जहां नामे शि शे महकूब हारे बैरिए आसें अथवा अल्लाह तला खास रहा बैर कहाने जाबा सूद खोर जरा सूद खे तुरने करीम आल्ला जख জাহার নামকে জাহান নামে যাবে বলেছেন যারা সুদ তাদেরকে এবং যাহার নামে শাস্তি দেওয়া বলেছেন তারপর বলেছেন যে ওমান আদা যে কেউ দ্বিতীয়বার আবার সুদ খাবে উলিয়ায় কি আস খাব না উম ফিয়া খালেদুন তারা জাহার নামে সেখানে তারা স্থায়ী হবে। তারপর আরো বলেছেন আল্লাহ তালা ইয়া ইহিনা মানু হে ইমান দারগন আকুল্লা আল্লাহ হন তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ সুদ খেও না আর আল্লাহ তাকে অবলম্বন করো যদি তোমার সফল হতে চাও আর এমন জাহার নাম থেকে নিজে তাকে অবলম্বন করো যে যাহার নাম কাফেরদের জন্য তৈরি করা হয়েছে সুতরাং বোঝা গেল যে জাহার নামে যারা সুদখোর তারা জাহার নামে যাবে কিন্তু তারা চিরস্থায়ী থাকবে না যদি ইমান থাকে চিরস্থায়ীভাবে থাকবে না আর যদি ইমান না থাকে তারা কিন্তু চিরস্থায়ী জাহার হয়ে যাবে অন্য এক হাদিস রসুল্লাহ সাল্লাম বলেছেন ইস্তানি মুসারাবল মো বেকার তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো কাল উমাহ রসুল্লাহ তারা বললো এটা কোনটি কাল আর সিরক বিল্লা তারা বলল তসুল্লাহম বলেন যে শির্ক জাদু এবং অন্যায়ভাবে কাউকে হত্যা করা ও আকরুর এবং সুদ খোর ও আকরু মাল ইতিম এতিমের মাল বক্ষণকারী ও তওয়াল্লিয়া মজাহর যুদ্ধের ময়দান থেকে যারা প্রত্যাবর্তনকে পালিয়ে যায় মুখ ফিরিয়ে ও আকাজফুল মোহসানাতুল গাফিলাতি মমিনাত ইমানদার গাফেল অর্থাৎ অসাবধানী নারীদের উপরে যারা ইমানদার নারী অর্থাৎ অসাবধানী পবিত্রা এমন নারীদেরকে যারা তাদের উপর যারা আহ্বাদ দিবে তারাও জাহার নামে যাবে তাহলে বোঝা গেল যে ষাটটি জিনিস আমরা এরপর আলোচনা করে যারা জাহার নামে যাবে তবে চিরস্থায়ভাবে জাহান্নামে হবে না অষ্টম যে কারণে জাহার নামে যাবে কোরআন হাদিসার বুঝে তারা যা বোঝা যাচ্ছে তা হচ্ছে ওই সমস্ত লোকগুলো জাহার নামে যাবে তারা যারা মানুষের সম্পদ যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে যা মানুষের সম্পদ বক্ষণ করে এই জন্য কোরআনে ক্যারিমে তাদের ব্যাপারে বলা আছে বা অতেল বিল বা ততেল অর্থাৎ বাতিল পদ্ধতিতে যারা মানুষের সম্পদ বক্ষণ করেছে তারাও জাহার নামে যাবে الله তাআলা কোরআনুল কারীম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলূ ওয়া মাওয়ালাকুম বাইনাকুম আল-বাতিল হে ইমানদারগণ তোমরা সম্পদ ভক্ষণ করোনা তোমাদের মধ্যে বাতিল বাতিল মানে অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করোনা নিয়ে যেও না হ্যাঁ ইল্লা আন তাকুনু তিজারাতান তراضিম মিনকুম হ্যাঁ একে অপর সম্পদ নিতে পারো ব্যবসার মাধ্যমে পরশু সন্তুষ্টির ভিত্তিতে এটা হতে পারে ওয়া লা তাকতুলু আনফুসাকুম মিন আল্লাহ অন্যায়বে বক্ষণ করে তারা জাহার নামে যাবে আল্লাহ সেটা ঘোষণা করেছেন এই অন্নায়বে বক্ষণের একটা রূপ হচ্ছে ইতিমের সম্পদ নিয়ে যাওয়া আর রূপ ইয়তিমের সম্পদ বক্ষণ করা যেমন হাদিসে আমরা একটু আগে পড়েছি আকলু মাহ এ কিনে এতিমের সম্পদ নিয়ে যাওয়া সেটা ষাটটি ধ্বংসাত্মক জিনিস অন্তর্ভুক্ত এই যারা এই জিনিস বক্ষণ করবে তারা জাহার নামে যাবে এতিমের সম্পদ ভক্ষণ তারা জাহার নামে যাবে মানুষের সম্পদ চিন্তাই করবে অর্থাৎ রাস্তাঘাটে চিন্তাই করবে জুলম করবে জোর করে কলমের খোসা দিয়ে নিয়ে যাবে আক্রমণ করে নিবে ভয় দেখিয়ে নিবে বিভিন্নভাবে যারা মানুষের সম্পদ বক্ষণ করবে নিয়ে যাবে তারা সবই যারা সবাই জাহার নামে যাবে এই জন্য আল্লাহ তালা কোরআন কারিমে এতিমের মালটিকে যেহেতু আরো তারা দুর্বল তাদের আঘাত করা ওই জন্য বিশেষভাবে উল্লেখ করে আল্লাহ তালা বলছেন ইনকুল ইসলাম সাহরা নিশ্চয়ই যারা এতিমের সম্পদ বক্ষণ করে জুলুম করে আল্লাহ তালা তাদের তারা তো তাদের পেটে তারা তাদের পেটে শুধুমাত্র আগুনেই প্রবেশ করাচ্ছে আর তারা জাহার নামে তারা দগ্ধ হবে এর অর্থ হচ্ছে জাহার নামে তারা যাবে যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ বক্ষণ করবে নবম ও সমস্ত সম্প্রদায় যারা জাহার নামে যাবে এবং শিরস্থায়ীভাবে নয় তবে জাহার নামে যাবে এটা কোরআনে হাদিসে বর্ণিত হয়েছে তারা হচ্ছে আলমোসাউবের বা যারা বিভিন্ন রকম ভাস্কর্য আঁকে অথবা যারা ছবি তুলে সেটাকে দেখে দেয় এইভাবে যে মানুষজনের সেটাকে সম্মান করা হয় এর সম্মানের জন্য রেখে দিচ্ছে অথবা এটা ভাস্কর্য এই জাতীয় যারা আঁকছে ভাস্কর্য তুলছে ভাস্কর্য করছে তসমির বানাচ্ছে তারা সবই জাহার নামে যাবে বলে হাদিসে এসেছে রসুল্লা সাল্লামাম বলেছেন আসাদ আজাবান মুসৌরুন হ্যাঁ আল্লাহ নিক সবচেয়ে কঠিন শাস্তির অধিকারী হবে ওই লোকগুলো যারা মুসাউবের যারা ভাস্কর্য আঁকে বা এমন ছবি আঁকে যার ছায়া রয়েছে এই ছবিগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এরা জাহার নামে যাবে রসুল্লাহ সাল্লা ঘোষণা করেছেন অন্য এক হাদিসে রসুল্লাহ সাল্লা বলেছেন কুল্লু মোসাউদ্দিন ফিন্নার জাহার নামে যাবে প্রত্যেকটি মুসাউবের প্রত্যেকটি ফটোগ্রাফার যারা মানুষ এইগুলি সংরক্ষিত করে রাখার জন্য যারা তসবির করে ছবি আঁকে এবং যারা এই জাতীয় ছবি আঁকে যেগুলো ভাস্কর্য বা এই জাতীয় আঁকে যারা মুরাল সংস্কৃতি যারা করে এরা জাহান্ন যাবে বলে হাদিস থেকে বোঝা যায় এই হাদিসে আরও বলছেন ই জাল্লাহ বিকুল্ল সুরাতিনোয়ারাহান তার এই যারা এই জাতীয় ছবি আঁকে তাদের প্রত্যেককে বলা প্রত্যেকটি প্রত্যেকটি সুরতের বিনিময়ে তার একটা নকশা দেওয়া হবে এবং সেটা দিয়ে শাস্তি দেওয়া হবে যত ছবি বানিয়েছে অত শাস্তি তার মধ্যে অত জনের একা ভোগ করতে থাকবে আশার থেকে বলেছেন। যে যখন আসার একটা কাপড়ের মধ্যে ছবি ছিল তখন তিনি বলেছেন কেয়ামতের দিন যারা এই সমস্ত ছবি আঁকেছে কাপড়ের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে এরা শাস্তি প্রাপ্ত হবে ও ওক আলমা তাদেরকে বলা হবে আহ মা খালকুম तुमरा जा सृष्टि कर तुम्हारा तैरि करो तुम जीवित करो क्योंकि ता जीवित करते कक्षम होना ये तरह शस्ती देवे अन्या खादी से आशरा रसुल्ला असदीन बेखलकिल्ला सब चेहरी कठिन शस्ती है ओई लोकगुल ओ लोकगुलू जरा आल्ला सृष्टिर अनुरूप सृष्टि करते चाय सृष्टिर सृष्टि करते दाणा अर्थात सृष्टिर अनुरूप किस तैरीय देते चाय রু তো তা দিতে পারবে না কিন্তু ওরকম ছবি আকে ওরকম মুক্তি আকে ওরকম মোরাল এঁকে যারা সমাজে সমাজে বিভূত্তি সৃষ্টি করে এবং শির্কের পথ উন্মোচন করে এরা কঠিন অধিকারী হয় বলে আসার দিন ঘোষণা করেছেন অন্য এক হাদিসে এসেছে রসুল্লাহসাল্লামকে আবহাওয়া দিন রসুল্লাহলামকে আবহাওয়া বলতে শুনেছেন তিনি বলেছেন কাল আল্লাহ তোহান রব আলম বলেছেন ওমান আউ্লা তার চেয়ে বড় আলম আর কে হতে পারে যে আমার মতো সৃষ্টি করতে চায় ওই ভালিয়াক লুকুদাররা সেদিন একটি পিঁপড়া সৃষ্টি করুক অলিয়াক লুকু হাব্বা সেদিন একটি দানা সৃষ্টি করুক আউ সাইড অথবা কোনো একটি জব সৃষ্টি করুক সেটা করতে পারবে না অর্থাৎ হাসিরের দিন তাদের শাস্তি ভয়াবহ হবে দর্শক বিন্দু ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্যায়ে আরও যারা জাহান্নামে যাবে বিভিন্ন আমলের কারণে তাদের আলোচনা করব ইনশাআল্লাহ ততক্ষণ আল্লাহ তালা আপনাদের সুস্থ রাখবেন ও আখামদুলিল্লাহবিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি